বাংলা মানবতা সমাধান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 عن أبي علاء شداد بن أوس رضي الله عن, عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه مسلم পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা সুদী সুবণোধ্যায়ী ভাই ও বন্ধুগণ সকলকে আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় কথার সুন্দরতম এই মাহফেলে আন্তরিক স্বাগত অমুবার আকবর আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে দার্সে হাদিস আজকে আমরা তম দার্সে উপনীত হয়েছি এবং এ পর্বে আমরা আমাদের নির্ধারিত গ্রন্থ ইমাম নববী সংকলিত চল্লিশ হাদিস গ্রন্থের সতেরোতম হাদিস আজকে আমরা পাঠ করব অনুবাদ করব এবং সংশ্লিষ্ট অতি প্রয়োজনীয় কথাগুলি আমরা আমাদের আলোচনায় আজকে নিয়ে আসবো ইনশাল হৌ সুহায়না হো ও তায় সম্মানিত শুধু ও দর্শক বৃদ্ধ সাহাবি শ্রদ্ধা দীবনে অবদারিত করে দিয়েছেন লিখে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন কাতাল তোমরা যখন خطة كربي فأحسنو القتل تخن شخنو إحسان رشته تمرا خطة شمبر نكرو وإذا ذبحتم عرج خن تمرا كنو براني ذبح كربي فأحسنو الذبح تخن تمرا شخنو ذبح كرار أحدكم شفرته আর তোমাদের যে ব্যক্তি এই কাজটি করবে সে যেন তার ছুরি ধারালু করে নে। পলিওরে দেবী হ্যাঁ এবং যে প্রাণীটি জবেহ করবে সে প্রাণীটিকে যেন আরাম দে। এটি হচ্ছে ইমাম মুসলিম সংকলিত সহিগ্রন্থের অন্যতম একটা হ্যাদিস এই হ্যাদিসটির প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা আমরা সহজেই উপলব্ধি করতে পারছি আল্লা আমাদের কি পৃথিবীতে সৃষ্টি করে আমাদের জীবন চলার পাতেও হিসাবে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এবং মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামকে প্রেরণ করেছেন তার দূত হিসাবে তিনি হলেন বাস্তব কোরআন রসুল সাল্লিউসাল্লাম উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য এবং এ জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন তিনি এসে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তার শিক্ষার মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে এহসান এহসান কি এহসান শব্দটির সাধারণ অর্থ হচ্ছে কোনো কাজকে যথাযথভাবে যেভাবে করার উচিত যেভাবে তার হক সেভাবে কর্মটি সম্পাদন করাই হচ্ছে অহসান আমরা অনেক সময় স্বাভাবিকভাবে কোথায় কোথায় বলি অহসান করো দয়া করো এর অর্থ কাজটি যেভাবে আদায় করার কথা শুলোয়না শতে শত পারসেন্ট নিশ্চিত করে কাজটিকে যথার্থভাবে সম্পন্ন করাই হচ্ছে অহসান আর এবাদতের ক্ষেত্রে অহসান বলতে আমরা যেমনটি হাদিসে জের মাধ্যমে শুনেছিলাম যেখানে জিব্রাহল আলাই আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্ল আলহ্লামকে জিজ্ঞাসা করেছিলেন নবী বলতো এখন রসুল্লাহ তুমি আল্লাহর অ্যাবাহত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো ফ্লাম তখন যদি তুমি দেখতে না পাও তাহলে তুমি এই নিশ্চিত বিশ্বাস করবে যে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন এর অর্থ হচ্ছে তুমি যখন এবাদতে মগ্ন হবে তখন যেন তোমার দেহ ও মন সবকিছু যথার্থভাবে উজাড় করে দিয়ে কর্মটি যেভাবে সম্পাদন করলে মহান আল্লাহ সুহানহ রাজি ও খুশি হবেন এবং প্রিয়ানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লামের মোতাব বা তার যথাযথ অনুসরণ সম্পন্ন হবে ঠিক সেভাবেই তুমি কর্মটি সম্পাদন করো শুধুও দর্শক বৃন্দ এই যে এহসান এটি আল্লাহর পক্ষ থেকে অবধারিত একটি বিধান সেজন্য রসুল্লাহ সাল আর বলেছেন প্রত্যেকটি কাজে এহসানকে ফরজ করে দিয়েছেন তোমাদেরকে আদল করতে ন্যায় এনসাফ করতে এবং এহসান করতে ন্যায় এনসাফ অর্থাৎ যার হক তাকেই দিতে যার পাওনা তাকেই দিতে সেখানে উনিশ পিস করতে নয় সাথে সাথে যে হকটি দেবে সেখানেও আল্লাহ রব আল হসানের আদেশ করেছেন অর্থাৎ কর্তব্যটি নিষ্ঠাবোধের সাথে একাগ্র চিত্তে ক্যমনু বাক্যে যেমনটি হওয়া উচিত ঠিক কেমনই তুমি সম্পাদন করো আল্লা সুভান আমাদেরকে এসানের নির্দেশ দিয়ে তিনি যারা অহসান করেন তাদের সাথে একটা প্রগাঢ় সম্পর্কের কথা উল্লেখ করেছেন সুহায়ন মাহ আল্লাহ সুভায়ান তালা বলেন আহসিনু ও আমার বান্দারা তোমরা অহসান করো তোমরা অহসান করো অর্থাৎ তোমরা প্রতিটি কাজে নিমগ্ন হো যথার্থভাবে যদি তোমরা সেভাবে হও তাহলে তোমরা হয়ে যাবে মহসিন এসানকারী আর ইন্দেবুল মহসিন নিঃসন্দেহ আল্লাহ সুহান যারা মহসিন যারা নিষ্ঠাবান যারা প্রত্যেকটি কর্মী অহসান করে থাকেন তাদেরকে তিনি পছন্দ করেন ভালোবাসেন শুধু ও দর্শক বৃন্দ আমরা স্পষ্টত জানতে পারলাম যে এহসাম আমাদের উপরে অবদারিত ফরস তৎসঙ্গে আমরা এটাও জানতে পারলাম যে এহসাম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা মুহসিন হব আর যখন আমরা মহসিন হব তখন আমরা আল্লাহ সুহানাহ তালা এর প্রিয় ভাজন হব আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাব। আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাব। আর এর যে সৌভাগ্য একজন মানুষের জীবনে কি হতে পারে সে যদি তার মহান প্রভুকে সন্তুষ্ট করতে পারে সে যদি তার মহান প্রভুর সন্তুষ্টি অর্জন করতে পারে সে যদি তার মহান প্রভুর প্রিয় পাত্র হতে পারে এবং আল্লাহ সুহান হুয়ালার ভালোবাসা পায় এর চেয়ে চরম আর পরম পাওয়া হতে পারে না সদী ও দর্শক বৃন্দ এখানে রসসল্লা আলিউসাল্লাম এহসানটা প্রতিটি কর্মে করতে হবে তার দুই একটি দৃষ্টান্ত এখানে পেশ করেছে। দৃষ্টান্তের মধ্যে উল্লেখযোগ্য একটি দৃষ্টান্ত দিয়েছেন যে তোমরা যখন কাউকে হত্যা করবে তখন তোমরা সেখানেও অহসান করবে এই হত্যা বলতে হতে পারে এটা জিহাদিসাবিল্লা আল্লাহর পথে জিহাদে যখন তোমরা লিপ্ত হবে তখন তোমরা হত্যা করবে আর হত্যাটি হতে পারে একটা শ্বাস যেখানে শরীয়তের হদূত শরীয়ত যেখানে মৃত্যুদণ্ড নির্দেশ দিয়েছে দণ্ডবিধি অনুযায়ী সেখানেও আপনার কতরের কথা আসছে কিন্তু সেটা অবশ্যই হাকিম বা বিচারক করবেন আইন কেউ হাতে তুলে নেবেন না এ বিষয়ে আমি বারংবার সতর্ক করছি কেননা এতে ফাসাদ হওয়া বিপর্যয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ অধিকার ইসলাম আপনাকে দেয় নেই এবারে প্রশ্ন হল জিহাদ ফিসাবিল্লাহ এ যদি হত্যার প্রশ্ন আসে তাহলে সেখানে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার হুকুম দিয়েছেন যেমন কর্ম তেমন ফল তুমি যেভাবে জিহাদের মুখোমুখি হবে তোমার কর্মটিও সেভাবেই জিহাদের মুখোমুখি হতে হবে আমরা জানি প্রখ্যাত সাহাবি তিনি যুদ্ধের ময়দানে নিজে তার পিতার মুখোমুখি হয়েছেন এবং পিতা সেখানে কাফিরের পক্ষাবলম্বন করে যুদ্ধ করছেন আর সন্তান প্রিয়নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্ল্লা আলিহিসাল্লামের সাথে ইসলামের পতাকা তুলে ইহ কালিমাকে বলন্দ করার তাগিদে যুদ্ধ করতে আসছেন এই সময় পিতা যখন এসে পুত্রকে হুঙ্কার দিচ্ছেন তখনও সেখানে তিনি কিন্তু এহসান করেছেন আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসব একটু বিরতির পর সম্মানিত সদী ও দর্শক আমাদের যে আলোচনা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 क्यों इसलमथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना प्रति रविवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाएस टीवी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 be with them watch little wonders at their best bisoy shishura kal sandha 6 tay apnar samprochar sokal 11 tay bangladeshe pstv bangla strotabindu birutir por ponoray apnaderke apnader priyo আমরা যে বিরতির পূর্বে যে বিষয়টি আলোচনা করতেছিলাম যে যেখানে যে কর্মটি সম্পাদন করতে হবে সেখানে সে কর্মটি যথার্থভাবে সম্পাদন করা এখানে কিন্তু দেখছিলাম যে পুত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পক্ষে আর পিতা লাহ ইল্লাল্লাহ কালিমার বিপক্ষে পৌরিকতার পক্ষে যুদ্ধে যখন অবতরণ হয়েছেন তখন কিন্তু পিতা যখন চ্যালেঞ্জ ছলে মারলেন পুত্র সরে যেতে লাগলেন কিন্তু যখন দেখলেন যে ইমান বাঁচাতে হবে সেই ইমানের তাগিদে তখন তিনি কিন্তু পিতার উদ্দেশ্যে আক্রমণে গিয়েছিলেন আমরা কিন্তু এর থেকে জ্বলন্ত প্রমাণ পাই সেটা হলো যে কর্ম যেখানে যেভাবে করতে হবে সেটা করাটাই হচ্ছে অহসান আপনি যখন কেসাঁসের বেলায় আসবে হদুদ বা দণ্ডবিধির বেলায় আসবে তখন কিন্তু যেভাবে দণ্ডবিধি অনুযায়ী আপনাকে এই রায়টি কার্যকর করার কথা বলা হবে কোরআন ও সন্ন্যায়ের নির্দেশ অনুযায়ী ঠিক সেভাবেই আপনাকে সেটি সম্পাদন করতে হবে এক্ষেত্রে তাকে অতিরঞ্জন করা বা কষ্ট দেওয়া কোনো অবস্থাতেই বৈধ হবে না তবে হ্যাঁ শরীয়তের হকুমে তা আজের থাকতে পারে এবং শরীয়তের হকুমে সেখানে যেভাবে শরীয়ত নির্দেশ দেবে সেখানে সেই আলোকে সে ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন আল্লাহর হদুর যারা আপনার জিনাবে বিচার করবে তারা যদি বিবাহিত হয় বিবাহিতা হয় এবং তারা বৈধভাবে তাদের উপরে যদি যারজমের হকুম আসে সেখানে কিন্তু আপনি এখানে দয়াপরবশ হয়ে আল্লাহর নির্দেশ পালনে কার্পন্ন করবেন পিছু হটে যাবেন এটা হবে না বরং এখানে নির্দেশ পালনটাই হচ্ছে আহসান এখানে নির্দেশ পালনটাই হচ্ছে আহসান এবং যদি করতে পারেন তাহলে আপনি মহসিন কিন্তু যুদ্ধের ময়দান এই যুদ্ধের ময়দানে আপনার শত্রু কোন দিক থেকে আপনাকে আক্রমণ করবে সেজন্য আল্লাহ সুহানাহ আপনাকে সতর্ক অবস্থায় অবলম্বন করতে বলেছেন আল্লাহ বলছেন ফাইদা লাকি তুমুল্লাদিন একাফরু কাফিরদের সাথে যখন তোমরা মিলিত হবে তখন ওরা যেভাবে আক্রমণ করবে তোমরাও সেরকম দ্রুত আক্রমণ করো হ্যাঁ কাফিরা যখন আপনার সাথে যে আচরণটি করবে ঠিক ওইভাবে তাদের আক্রমণের জবাব দিতে হবে এটাই হচ্ছে যুদ্ধের রীতি কিন্তু এক্ষেত্রেও ইসলাম কতটা সংযত এবং ইসলাম কতটা নীতিপূর্ণ আমরা যদি একটু লক্ষ্য করি আল্লাহ সোভায়নু তায়লা সেই যুদ্ধের ক্ষেত্রেও কাউকে হত্যা করতে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন যেমন ইসলাম এই নিহত কারও অঙ্গহানি করা তাকে বেঈজ্জতি করা তাকে অবদস্থ করা এটা সর্বতভাবে নিষেধ করে নিয়েছে বাড়াবাড়ি সম্পূর্ণরূপে ইসলামে নিষেধ তবে আল্লাহ রবুল আলমিন বাড়াবাড়ির জবাব যারা সীমালঙ্গন করবে তাদের জবাব সেভাবে দিতে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন ফা মানে তোমার উপরে কেউ যদি সীমা লঙ্ঘন করে ফা এত দলাই সে তোমাদের উপরে যেরকম সীমা করেছে তোমরা তাদের উপরে ওই রকম করো অর্থাৎ যেমনটি সে করেছে তার জবাব তোমরা তদ্রুপভাবে দাও এখানে কিন্তু ইসলাম সেখানেও বলছে যে আপনাকে ওই তদ্রুপ জবাব দিতে হবে এর বেশি অতিরঞ্জন বা সীমালঙ্গন করা যাবে না শুধুও দর্শক বৃন্দ এখানে প্রশ্ন আসে যে আল্লাহ রব্লা নবী আমাদের জন্য যে নীতিমালা দিয়েছেন এবং প্রিয়নবী সাল আলী হুসাল্লাম আমাদের জন্য যে নীতিমালা প্রদর্শন করে গেছেন ব্যাখ্যা করে গেছেন তা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাব যেমন আগুন দিয়ে কাউকে পুড়ে শাস্তি দেওয়া এটা কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্ল্লাহ আলী হুসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন আগুনে মানুষ পড়বে যারা জাহান্নামই হবে কৌ দু সেখানে মানুষ এবং পাথর ইন্ধন হবে সেই জাহান্নাম সেখানে অগ্নির শাস্তি কিন্তু বলেছেন যারা সরাতের মধ্যে জামাতে সামিল হয় নাই আল্লাহনবী বলেছেন আমার মনে চায় যে আমি এমন একটা ব্যক্তিকে নির্দেশ দেয় এই আসুক আজান হোক এবং আমার স্থলা বেসিক্ত ইমামতি করে সলাদ সম্পাদন করে দে ওই যে সমস্ত মানুষরা সলাতে আসে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয় এটা রসুল সাল্লিহলামের পক্ষ থেকে একটা ধমক এবং রসুলসল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে এই সলাতে অলসতাকারীদের জন্য কঠিন হুঁশিয়ারি ছিল কিন্তু রসুলসল্লাহ আলী সাল্লাম আগুন দিয়ে কাউকে শাস্তি দেন নাই কিন্তু পরিতাপ এই যে বর্তমান এই জামানায় আদর্শের কোনো মালাই নেই মানুষ আদর্শ বিমুখ হয়ে পড়েছে এবং স্বার্থের কাছে এত অন্ধ হয়েছে যে সামান্য যৌতুকের কারণে বা সামান্য কয়টি পয়সার দাবিতে তার নিজের স্ত্রী যাকে নিয়ে সে ঘর করলো, তার চাহারায় অ্যাসিড নিক্ষেপ করে চাহারা তাকে ঝলসিয়ে দিল তার পুরা দেহটায়ের মধ্যে ক্যারোসিন ঢেলে সেখানে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেললো মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে পশুত্বের ধার পানতে বসলে এই কর্মটি হতে পারে মানুষ তারা এই কর্মটি হতে পারে না মানুষের নবী বিশ্বনবী মুহাম্মদ রাহমাতুল্লিম বিশ্ব নবী মুহাম্মসুল্লাহ তিনি নিজে বোঝিল্লা তো আদিবু বেআ তোমরা আল্লাহ যে জিনিস দিয়ে শাস্তি দেবেন সে আগুন দিয়ে তোমরা শাস্তি দিও না শুধুও দর্শক বৃন্দ এখানে আমাদের জন্য যথেষ্ট শিক্ষণীয় রয়েছে আমরা যদি সত্যিকার অর্থে প্রকৃত মানবতাবাদী হই এবং মানবাধিকারের বিষয়ে সচেতন হই তাহলে আমরা দেখতে পাব বিশ্বে যদি মানবাধিকারের কোনো দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকে তাহলে সেটা হয়েছিল বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লা সাল্লাসাল্লামের হাতে আল্লাহর নবী করুণার ছবি রহমতুল্লিল আলামিন জাতির জন্য কল্লান বইয়ে এনেছেন আল্লাহর পক্ষ থেকে কখনো তিনি কঠোর হন নাই কিন্তু তিনি কঠোর হয়েছেন যেখানে কঠোর হওয়ার জায়গা সেখানেও তারপরও তার হৃদয় ছিল কোমল এবং অবারিতভাবে তার বাহুদুখানা অনুসারীদের জন্য তিনি অবনমিত করে দিতেন সুদী ও দর্শকবৃন্দ এখানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি উক্ত হাদিসের সীমালঙ্গন করি অর্থাৎ যেখানে এহসানের কথা সে এহসান বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো পথ পন্থা অবলম্বন করি তাহলে সেখানে হয়ে যাবে সেখানে হয়ে যাবে সীমা সেখানে হয়ে যাবে বাড়াবাড়ি আর যেখানেই বাড়াবাড়ি হবে সেখানেই কিন্তু বিপদ আপতিত হতে কোনো বাধা থাকবে না কেননা মানুষের জাত শত্রু অভিশপ্ত শয়তান মানুষকে উঁচকিয়ে দেবে মানুষের ক্রোধকে বাড়িয়ে দেবে যাতে মানুষ এ ধরনের অন্যায় করে এবং ফাসাদ করে সমাজে বিপর্যয় সৃষ্টি করে এর প্রাক্ষিতে আল্লাহ নবী মোহাম্মদ রসোল উল্লাহ সালুল্লাহ আলিউসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন সাবধান তোমরা অহসান করবে যেমনটি আল্লাহ একটা দৃষ্টান্ত স্বরূপ নিয়ে এসেছেন বলছেন তোমরা যখন জবেহ করবে এই জবেহ করার সময় সেখানে আল্লাহর নবী ওই যে পাকহীন প্রাণী যাকে বক্ষণ করার জন্য আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন গরু হোক ছাগল হোক হরিণ হোক ওট হোক আর দুম্বা হোক যে নেয়ামতগুলি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য দান করেছেন সেই নেয়ামতগুলি আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই সেগুলি আমরা কিন্তু ভোগ করে থাকি এই ক্ষেত্রে আমাদের নবী কত উদার কত দয়াবান কত প্রশান্ত হৃদয়ের অধিকারী কত কোমল যে ওই প্রাণীদের প্রতি যেন কোনো অবস্থায় অন্যায় না হয় প্রাণীদের কোনো যেন কষ্ট না হয় সেজন্য রসমসল্লাহ আলিউসাল্লাম বলছেন ওই সময় তোমরা যখন জাবে করবে তখনও তোমরা অহসান করবে এবং এহসানটা কিভাবে করবে সেখানে রসমুল সাল আলিহ্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের ছুরিটা যেটা দিয়ে জবাই করবে সেটাকে ধারালু করে নিও যেন ওই প্রাণী কষ্ট না পায় তাকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে চাপিয়ে মানে জবাহ করতে হবে এমনটা যেন না হয় বরং সেটা তোমরা ধারালু করে নিও এবং রসুন সাল্লা আলিউসালাম আরো সতর্ক করে দিয়েছেন যে প্রাণীটা তোমরা জবেহ করবে সেটা যেন কষ্ট না পায় সেদিকে তোমরা যত্নবান হবে এতে স্পষ্টত প্রমাণ হয় যে আমাদের নবী আসলেই সমস্ত জগৎ পাশের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে যেমন আল্লাহ বলছেন ওমা ইল্লা ই রহমত আলমিন হে মুহাম্মদ। আমি আপনাকে কেবলমাত্র জগৎসমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তিনি হলেন জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত শুধুও দর্শক বিন্দু আমরা আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদেরকে এই কথাটুকুই বলব যে ইসলামের এই মৌলিক নীতিমালা সংক্রান্ত যে হাদিসটা আমাদেরকে দুটি জিনিস স্পষ্ট করে দিচ্ছে একটা হচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলিয়াল্লাম তিনি রহমাতুল্লিল আলমীর ছিলেন এবং তার দেওয় তরিকা তার দেওয়া পদ পদ্ধতি এটা আল্লাহর পক্ষ থেকে আসা পদ পদ্ধতি এবং এটা পবিত্রতম এবং সকলের জন্য সকল শ্রেণীর মানুষ হোক আর পশু হোক তাদের জন্যও কল্যাণবহ এরপর আমরা দুই নম্বরে যে শিক্ষাটি আজকের হাদিস থেকে পাচ্ছি সেটি হচ্ছে প্রত্যেকটা কাজ এসানের সাথে করা অর্থাৎ ইতকানের সাথে করা প্রত্যেকটা কাজে যদি আমরা এহসান করি তাহলে কিন্তু আমরা নীতির উপরে অটল থাকবো আর যখন নীতির উপরে আমরা অটল থাকব তখন প্রত্যেকটি কর্ম আমাদের জন্য আজরে পরিণত হবে উত্তম পারিতোষিক পে আমরা আলামিন আমাদের সকলকে তার প্রিয় পাত্র হওয়ার এবং আহসানের সাথে কর্ম সম্পাদন করার তৌফিক দান করুন ওয়ালিক وَالزَّكَاةُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ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 ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া ইস টিভির সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান